lei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 কিভাবে নিন্দনীয় কারো কাছে হাত না পেতে স্বাবলম্বী জিন্দিগি যাপন করা ব্যক্তিত্ব আত্মসন্মান নিয়ে বেঁচে থাকা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এ বিষয়ে অনেকগুলো হাজির শুনে এসেছিলাম আজকেও তার আমরা আরও কিছু হাজির শুনি রসুল্লাহ সাল্লাম বিসাদ করেছেন লাইসেন মিসকিন উল্লাদি তার উদ্দম রাতু ও লুকমাতু ও লুকমাতান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 নিজের আত্মসম্মানকে বিকিয়ে দেয় না সে ব্যক্তি হচ্ছে মিসকিন তোমরা যদি চাও মিসকিনের সঙ্গা, জানতে তাদের মর্যাদা জানতে তাহলে তোমরা সুরা বাকার দুশো তিয়াত্তর নম্বর আয়াত পড়ো সেখানে কি আছে নাসা মানুষের কাছে গিয়ে তারা নাসরবান্ধা হয়ে হাত পাতা শুরু করে না ইনসিস্ট করে না চাইতে চাইতে একেবারে মানুষকে বিরক্ত করে ফেলে না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 রুজি রোজগারের জন্য কিভাবে উৎসাহিত করেছে আমরা কাজে শুনেছি গত শেশনে আবার একটু শুনি আবু হরাই আল্লাহ আহু আলুন এখানে তোমাদের কারো যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে যায়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 সব মানুষকে কি ভীষণ দিয়েছে কি মিশন দিয়েছে জীবনের মহৎ উদ্দেশ্য আছে আমি কেন হাত পাবো আমি বরঞ্চ অন্যকে দান করব সুযোগ পেলে সেই প্লান নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে জালিকা আর মনে রেখো সময় যে উপরের হাতটি নিচের হাতের তুলনায় অনেক উত্তম তুমি নিচের হাতওয়ালা হবে করো উপরের হাতওয়ালা হয়ে যাও বিমান তা উল আর যখন দান করবে আগে নিজের কাছের যারা আছে। পরিবারের সদস্যদের চাহিদা আগে মেটাও তারপরে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এরপরে বাইরের দিকে যেও এরপরে আমাদেরকে কিভাবে স্বাবলম্বী হতে চেষ্টা করেছেন নবী করিম সাল্লা কি হাদিসা আবু রাই বর্ণনা করেন আলাই আউআাল তিনি খুলুন আর জানা আমার উম্মতের তিন ধরনের লোক যারা প্রথমে জান্নাতে যাবে তাদেরকে আমাকে দেখানো হলো তাদেরকে আমাকে দেখানো হলো এক নম্বর হচ্ছেন শাহিদ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 এমন কোনো চাল চলন থেকে এসে নিজেকে দূরে রাখে আর তিন নম্বর হচ্ছেন আবদুল আহসানা ইবাদাত্লাহ ওয়নসাহওয়ালি এমন কৃতদাসগুলো যখন পৃথিবীতে কৃতদাসের প্রচলন ছিল গোলাম গোলামি করে আল্লাহর ইবাদত ঠিক রাখে আর তার মনিবের যে দায়িত্ব আছে সেগুলো ঠিকমতো আন্তরিকতার সাথে পালন করে আল্লাহর ইবাদত করতে এসে মনিবকে ফাঁকি দেয় না মনিপের কাজ করতে গিয়ে বলে না যে এত টায়ার্ড হয়ে গেছে আল্লাহকে ডাকবো কোন সময় সময় নেই আল্লাহ ঠিক মতো করে মনিবের দায়িত্ব পালন করে এইগুলো ওই লোকদের অন্তর্ভুক্ত জান্নাতে যাওয়ার চান্স এখানে আমরা দেখতে পেলাম আত্মসন্মান নিয়ে বেঁচে থাকার কথা কারো কাছে হাত না পাতার কথাও এই হাদিসে রয়েছে তাদেরকে শহীদের পাশাপাশি প্রথম কাতারের জাননাতে নিয়ে যাওয়া হবে গত মর্যাদার বিষয় এরপরে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 যা আল্লাহ দিয়েছেন শুকর তার অন্যের সম্পত্তি দেখে লোভ লালসা হয়ে আফসোস বেড়ে যায় না কখনো এতটুকুন অল্পে তুষ্টি তারপরে অল্প রেজেক তাতে তুষ্টি আর ইসলামের ভিতরে ভালো করে ঢুকে ইসলামের আমল করার মধ্যে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি কামিয়াবি অর্জন করল এরপরে আরেকটি হাদিস রসরুল্লাহাম সাদ করেছেন আর বাউন ইদা কুন আলাই কে মাফা তাকুনিয়া আব্দুল্লাহ আমর তালনুকে রসুল্লাহ লক্ষ্য করে বললেন চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার আর যদি কিছু নাও পাও তোমার আফসোসের কোনো কারণ নেই চারটা জিনিস যদি তুমি নিশ্চিত করতে পারো আর কিছু না পেলে তোমার আফসোসের কোনো কারণ নেই এক নম্বর হচ্ছে হেফদু আমানা আমানতের হেফাজত করার মতো যদি আল্লাহ তালা তোমাকে তৌফিক দান করেন দুই নম্বরে সিদ্িফ সত্যবাদিতা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 আমানাতের হেফাজত করা দুই নম্বরে সত্য কথা বলা তিন নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া চার নম্বরে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার মতো হিমত থাকা এই চারটা জিনিস হয়ে গেলে আর কিছু না পেলে তোমার আফসোসের কোনো কারণ নেই তাহলে ইসলাম মানুষকে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য কিভাবে উৎসাহিত করেছে আমরা দেখতে পাচ্ছি এবং আত্মসম্মানের আরও কতগুলো বিষয় আছে এখন আমাদের সামনে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 তুলে জাহাঙ্গীর कथाजेर इतिबृत्ति विश्वमयर क्रम विकास आज रुन सम्प्रचार सकाल साढ़े छंग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 দর্শক মন্ডলী আমরা হাদিস শুনে এসেছিলাম নবী করিম সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন যে মানুষ নিজের মান ইজ্জত মান সম্মানকে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 লজ্জাস্থানের হেফাজত এই বিষয়ে যারা ফেল করে ফেলে সমাজে প্রথমত আল্লাহ তালার কাছে দ্বিতীয় সমাজের কাছেও তাদের পরিচয় লম্পট হিসাবে হয়ে যায় সে ব্যাপারে ইসলাম আমাদেরকে নিজের আত্মসন্মানের ব্যাপারে অত্যন্ত সতর্ক করেছে এই ব্যাপারে কোরআনের আয়াত সুরা নূরে তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালায় সাত করেছেন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 তারাও তাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করুক আর তাদের লজ্জা স্থানের হেফাজত করুক এবং নারী পুরুষের অবাধ মেলামেশাকে অ্যাভয়েড করা এড়িয়ে চলা এটাও শরীয়তের নির্দেশ কিভাবে নারী পুরুষের মধ্যে একটু দূরত্ব রাখবে মাসখানে কিছুটা ব্যবধান থাকবে ইসলামের গোটা ফিলোসফি নারী পুরুষের মধ্যে একাকার হয়ে মিশে দেওয়ার অবাধ মিলামেশা করার এসব কিছু থেকে ইসলাম আমাদেরকে সতর্ক করেছে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 আর যখন এইরকম অন্যায় অশ্লীল কাজে হেটে নিজে চলে যায় সেদিকে যায় যেখানে অন্যায় দৃশ্য আছে অন্যায় কাজ হয়ে যাবে অশ্লীল কাজ হয়ে যাবে সেদিকে হাঁটা পায়ের জেনা হয়ে যায় বল আর এগুলা যখন অঙ্গ দিয়ে এই সমস্ত কাজগুলোর জেনা চলে অন্তরের মধ্যে তামাননি তখন বাড়তে থাকে অন্তরের মধ্যে খাহেস বৃদ্ধি পেতে থাকে অন্তর দিল আরও তামান্না করে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 তাহলে আমরা সমাপ্ত করব তার আগে কথা যে কোন ছেলে কোন মেয়ের বাড়ি প্রস্তাব নিয়ে গেল ছেলে বিয়ের জন্য তো ছেলে দুটা চারটা বন্ধু নিয়ে যায় আবার ফের অনেক কাউকে মানে সঙ্গে নিয়ে যাই তো এই ব্যাপারে একটু কিছু বলেন ও রাইট ভেরি গুড কোয়েশন বিয়ের প্রস্তাবে ছেলে মেয়েকে দেখতে গেল যা অসময় বন্ধু বান্ধব নিয়ে যা সবাই মিলে দেখে কে দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না শুধু ছেলে দেখতে পাবে আর ছেলের মা মহিলারা দেখতে পাবে এমনকি ছেলে বাবা দেখাটাও ঠিক কারণ ছেলেও বিয়ে পরে তার জন্য দেখার কথা কিন্তু আল্লাহ তালা অ্যালাউ করে দিয়েছেন হাজি সে রসুল্লাহ অ্যালাউ করে দিয়েছেন তোমরা বিয়ের আগে দেখে নাও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 এর বাইরে বন্ধু বান্ধব দূরের কথা নিজের বাবা নিজের ভাই নিজের আত্মীয় স্বজনকে বন দেখা ঠিক নয় কিন্তু আমাদের সমাজে অনেক সময় এগুলোকে লঙ্ঘন করা হয় কয়েকজনে মিলে দেখে আর বিয়ে করবে একজন এটা কেমন কাজটা হলো শরীয়তে সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে কবিরা গুণা হয়ে যাবে এগুলা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমরা এমন কালচার গ্রহণ করি যেটা শরীয়তে অ্যাকসেপ্টেবল শরীয়তের বাইরে কোনো কালচারের দিকে আমরা যাই না বারাক ফিক। আমার প্রশ্ন হলো আল্লাহ সূর্যকে আজকালকার যে সমস্ত চার্টগুলো এক মাস আগে বাইর হয়ে যায় সেগুলোর উপর ভরসা করি ইসলামে কি এর কোনো ভিত্তি আছে তাদের সেই চার্টগুলোর উপর কি আমরা ভরসা করতে পারি নাকি আমাদের সবসময় আল্লাহ সুমতলা নিদর্শন দেখে কাজ করতে হবে যে পঞ্জিকাগুলো ক্যালেন্ডারগুলো এখন আমাদের টাইম ঠিক করে দিয়েছে এগুলোর ভিত্তি কি ছিল এগুলোর ভিত্তি ছিল যে টাইম অনুযায়ী দেখা সূর্য কোথায় আছে কটা বাজে সূর্য এখন কোন দিকে হেলে গেছে না দুলে গিয়েছে এখন সবাই ফিজিক্যালি বাইরে সূর্য দেখার তো সুযোগ হয় না যখন বৃষ্টি থাকে তখন তো সূর্য দেখা যায় না কিভাবে বুঝবেন তখন আমাদের বক্তব্য হলো কি হলো না তো অরিজিনালি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 কাজে এটা কোনো আসলে সাংঘষিক হাজিসের সাথে আমরা স্টেশন এখানে শেষ করব আমাদের ওই বিষয়টি নিজের আত্মসম্মানবোধ এখনো শেষ হয়নি আরো একটু বাকি আছে পরে স্টেশনে আমরা যাবো ইনশাল্লাহ আবুল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আপনার আপনার থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ওয়াই ডি তিন শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বিও বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান